আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আর যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আর যাচ্ছে কোথায় লাল গে ওঠাতে বাংলায় শহীদের রক্ত মাখা দেহ খানি ডাকছে তোমায় মিথ্যার অন্ধকারে থাকব না যাগব সবাই জলয়ে পন করে সব সত্যনের জিহাদে যাই আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পক্ষেরে আজ যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পক্ষেরে আজ যাচ্ছে কোথায় এ দেশের সরকার হল গোলাম ওই আমেরিকার কথা মতো চলে দেশের সব কারের সরকার হল ভারতের কথা মতো চলে দেশের সব কারবার মিথ্যা রাড়ালেতে উপেক্ষিত নেয়ের বিচার গরিবের অন্ন কেড়ে পেটে ভরে জোর আছে যার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 रबेधानबर विधान करो आ जिह पथे हाथे तीर्थलारे जंगी कवि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 মাহাদীর অগ্রগামী বীর সেনা দল ডাকছে তোরে তাক বীর ধ্বনি তুলে জাগ্রতদের অস্ত্র ধরে মাহাদীর অগ্রগামী বীর সেনা দল ডাকছে তোরে যে দেখ আসছে তারা কালে মারই ওই ঝান্ডা হাতে আহ্বান করছি তোরে যোগদের ভাই তাদের সাথে আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি পথ ছেড়ে আর যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি কবি বলছি শোনো তোমরা সবাই এ জাতি সত্যনের পথ ছেড়ে আর যাচ্ছে কোথায় আমি এক জঙ্গি कवि बोल शोन तुम्हरा सबाई एजाति सत् पथ ऐड़े आज जा कथाय